সত্যি বলতে কাফিররা নয় বরং অনেক মুসলিমরা এমনটা বিশ্বাস করে পুরো মিডিয়া জুড়ে কখনো সূক্ষ্মভাবে কখনো মোটা দাগে ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে আল্লাহ রসুসাল্লুসাল্লাম একটি হাদিসে বলেছেন ইসলাম একসময় অপরিচিত হয়ে যাবে অর্থাৎ ইসলাম মানুষের জীবন থেকে এমনভাবে হারিয়া যাবে যে ইসলামকে আর চেনাই যাবে না যারা ইসলামের কথা বলবে যারা ইসলাম পালন করবে তাদের কথা বার্তা কথাবার্তা কাজকর্ম বেশভূষা অদ্ভুত মনে হবে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 এই চার মাসের মর্যাদা কেউ ক্ষুণ্ণ করবে না তবে গিফারের লোকেরা ব্যতিক্রম লুটপাট হানাহানি করাই তাদের পেশা এসব পবিত্র মাস বা প্রচলিত কাফেলা চুরি হত্যা এগুলোই ছিল তাদের কাজ তাদের অপকর্মের ফলে সারা আরব জুড়ে তাদের দুর্নাম ছড়িয়ে পড়ে ইসলাম গ্রহণের আগেও আবুজর রাজিউল্লা আনহু স্বগোত্রের এই অপরাধ প্রবণ জীবন পছন্দ করতেন না সবার কাছে যা পানিভাত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 আমি মক্কায় পৌঁছে যাকে প্রথমে সামনে পেলাম তাকেই জিজ্ঞেস করে বসলাম তুমি কি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যেতে পারবে কথা নেই বার্তা নেই সেই লোক সচরে চিৎকার করে কুরাইশে জড় করে ফেলল কুরাইসরা এসে আমার ওপর অতর্কিত হামলা করে মারতে শুরু করলো। পাথর নড়ি হাতের কাছে যা আছে তা নিয়ে আমার দিকে ছুটতে থাকে এক সময় আমি জ্ঞান হারাই যখন জ্ঞান ফিরল তখন আমার অবস্থান নুসুব আহমারের মতো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 ওই যে ওখানে ওখানে একটা মোর্তাদ কি করেছে সে কথা মুখে আনার মত নয় সাথে দেখা করতে রসুলেন তিনি সেখানে আবুজরকে পেলেন তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আমি গিফার গোত্র থেকে রসুল্লাহ সাল্লাহ মমতার সাথে তার হাত আবুজরের কপালে রাখলেন আবুজর বলেন রসুল্লাহ আমাকে দেখে বিস্ময় অভিভূত সত্যের অনুসন্ধানে কেউ একজন গিফার থেকে মক্কায় চলে এসেছে কেন না,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 কিন্তু প্রবল উৎসাহে আবুজার পর তিনি মক্কার কোরআদের সামনে চিৎকার করে উঠলেন এই কাজের ফল কি হতে পারে কোরআশাহ আমাকে ছেঁকে ধরল এমন ভাবে এলোপাতারে মারতে শুরু করল আরেকটু হলো আমি সেদিনই মারা পড়তাম ঠিক তখনই আব্বাস বিন আবদুল মুতালিব এসে পড়ল এবং সে যাত্রা রক্ষা পেলাম তিনি বললেন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 আর এভাবেই আবুজ আনহুর মাধ্যমে গিফার ও আসলামের সমস্ত লোক মুসলিম হয়ে যায় আরবের যে লোকগুলো কখনো মুসলিম হবে বলে আশাও করা যায়নি তারাই ইসলাম গ্রহণ করে এখন আবু আনহুর কাহিনী থেকে আমরা কী কি শিক্ষা পেতে পারি এক যেই ব্যক্তি সরল পথের খোঁজ করে আল্লাহ তাকে হিদায়ত দেন আবুজর সত্য জানার প্রচেষ্টায় আন্তরিক ছিলেন তাই আল্লাহ ইস্তবাজ আল তাকে সত্যের সন্ধান দিয়েছেন দুই রসুল্লা সাল্লাই বলেছেন বাল্লিগো আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের নিকট পৌঁছে দাও তিন আবুজর ছিলেন খুবই সাহসী সত্য কথা অকপটে সবার সামনে প্রকাশ করে দিয়েছেন মক্কায় একজন বিদেশি হওয়া সত্ত্বেও কথা বলতে ভয় পাননি কারণ তিনি নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্বিত ছিলেন চার আবুজরের কাছ থেকে শিক্ষণীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন কথা সত্যতা যাচাই করা মক্কার লোকেরা রসুল্লাহ সাল্লা আলাইসালকে যাদুকর বা মিথ্যাবাদী বলে সবার কাছে প্রচার করছিল কিন্তু তাদের দেখা দেখি সেই কথায় বিশ্বাস করে ফেলেননি বরং নিজ সত্যতা যাচাই করার জন্য এসেছেন। আল্লাহ মানুষকে বিবেক ও বুদ্ধি মুসলিমদের উচিত মিডিয়ার কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সত্য বোঝার চেষ্টা করা পাঁচ রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন কোন ভালো কাজকেই ছোট মনে করো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 তখন তিনি আলী রাখতে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন এটা হচ্ছে সাবধানতা অন্য অন্যদিকে তিনি ঠিকই কোরআসে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা এটা ছিল বড় একটা আঘাত এটা ছিল তাদের আভিযুক্তের প্রতি একটা ধাক্কা মক্কার বাইরে থেকে কেউ এসে এভাবে মুখের উপরে ইসলাম গ্রহণের ঘোষণা দেবে এটা তারা দুঃস্বপ্নেও হয়তো ভাবেনি গায়ে জোরে কোরআসরা আবুজরকে পিটিয়েছে সত্যি কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধে ঠিকই আবুজর রাজি আল্লাহ আনহু জিতেছেন আর রসুল তার এই কাজের সমালোচনা করেননি এর থেকে বোঝা যায় এই কাজে রসুল সাল্লাহ অনুমোদন ছিল রসুল্লাহাম যখন তাকে বলেছেন তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করো না এটা তার পক্ষে কোন অবশ্যকরণীয় আদেশ ছিল না বলা যেতে পারে এটা ছিল এক ধরনের রেকমেন্ডেশন আবুজর রাজি আল্লাহ আনহু অবশ্যই রসুল্লাহ সাল্লা আলাইস্লামের আদেশের অবাধ্যতা করেননি যেমন রসুল তাকে বলেছিলেন তার গোত্রে ফিরে যেতে তিনি তাই করেছেন আর আবুজর রানহ নিঃসন্দেহে একজন অসাধারণ সাহসী দায়ী ছিলেন তার দাওয়ার মাধ্যমে একটা ডাকাত গোত্রের অর্ধেকে রসুল্লাহ সাল্লা আল্লামের সময়ই মুসলিম হয়ে যায় কিন্তু তিনি দায়ী হলেও অন্য একটি দিকে লিমিটেশন ছিল সেটা হচ্ছে নেতৃত্ব রসুল্লাহ সাল্লাইসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আবুজর নেতৃত্বের জন্য যোগ্য নন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 অর্থাৎ এই কথাগুলো এমন যা নিশ্চিত মানুষকে প্রভাবিত করবে তবে এসো আমার কাছে বায়াত করো রসুল তাকে ইসলামের আমন্ত্রণ জানালেন এক মুহূর্ত দেরি না করে বলল বললাদুনা মুহাম্মদ রসুল্লাহ তুমি কি তোমার গ্রামের লোকদের জন্য বায়া দেবে আমি আমার লোকেদের জন্য বায়া দেব এর খানিক্ষণ আগেই লোকটি রসুল্লাহ সাল্লা আলাহিসামকে সুস্থ করতে এসেছিল অথচ রসুল্লাহ সাল্লা আলিয়া তাকে চাহেলিয়াতে রোগ থেকে সুস্থ করে তোলেন অনেক বছর পরের কথা রসুল সাল্লা পাঠানো এক সেনাবাহিনী সেই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তাদের নেতা তাদের জিজ্ঞেস করল তোমরা কি এই গ্রামবাসীর থেকে কিছু নিয়েছো। একজন বলে উঠল হ্যাঁ আমি তাদের থেকে একটা শক্ত সমর্থ উঠ ছিনিয়ে নিয়েছি সেনাবাহিনী নেতা এই কথা শুনে বললেন ওদেরকে উঠটা ফেরত দিয়ে দাও কেননা এটা হচ্ছে দামাদালাসীর গ্রাম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 ইসলাম বিরোধী একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে নাম দেয় ফিতনা সারা বিশ্বে এ নিয়ে মুসলিমদের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখা দেয় এই পার্টির আরেক নেতা আর্নার্ড ভ্যান জন ছবিটি ডিস্ট্রিবিউটর ছিল কয়েক বছর পর তিনি ইসলাম সম্পর্কে ভালোমতো জানতে পারেন এবং নিজেই ইসলাম গ্রহণ করেন দুই সালে তার বড় ছেলে ইস্কান্দার এক কনভেনশনে ইসলাম গ্রহণ করে ইস্কান্দার তার ইসলাম গ্রহণের কথা বর্ণনা করতে গিয়ে বলেন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 এইসব ঘটনা থেকে প্রথম শিক্ষাটি আমরা সবাই জানি তবু ও রিমাইন্ডার হিসেবে মনে রাখা প্রয়োজন তা হল এই বিশ্বে সবকিছুই আল্লাহর পরিকল্পনা পরিকল্পনাধীন তিনি চাইলে খারাপের মধ্যেও ভালো বের করে আনতে পারেন কাজে আমাদের কর্তব্য আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ইসলামের শত্রুদের ভয় না করা দুই নাম্বার শিক্ষা দামাত বলেছিল সে আল্লাহ রসুল সাল্লা চিকিৎসা করতে চায় কেননা সে ভেবেছে তিনি একজন মানসিক রোগী সুস্থ সফল মানুষের জন্য এ কথা বেশ অপমানজনক কিন্তু রসুল বিরক্ত বা রাগ কোনোটাই হলেন না প্রচন্ড ধৈর্যশীল বিচক্ষণ এই মানুষটি বুঝতে পারলেন যে লোকটি নিশ্চয়ই তার সম্পর্কে কিছু শুনেছে। কাজেই এই ঘটনা থেকে দায়ীদের শিক্ষা হল সবর মানুষ ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা ভাবলে তাতে অধৈর্য না হয়ে তাদের মানসিকতা এবং ব্যাকগ্রাউন্ড বুঝে তাদের সেভাবে ইসলামের দিক আহ্বান করতে হবে তিন নম্বর শিক্ষা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 বহু বছর কেটে যায় প্রথমবার খুব অল্প সময়ের জন্যই দেখা হয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাই তো কাউকে ভুলে যান না রসুল বললেন হ্যাঁ চিনেছি তুমি হলে সেই ব্যক্তি যে মক্কায় আমার সাথে দেখা করতে এসেছিলে নেতৃত্বের জন্য এই গুণটি বিশেষভাবে উল্লেখযোগ্য একজন নেতাকে অবশ্যই তার অনুসারীদের খুব ভালোভাবে চিনতে হবে নবী সুলাইমিন আলা ইসলামের মাঝেও এই গুণের প্রকাশ লক্ষ্য করা যায়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 আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের যদি সামর্থ্য থাকে তবে আজ হোক না হোক কাল ঠিকই তিনি সব মূর্তিকে ধ্বংস করবেন আর এই কারণেই তারা প্রথম দিনে রসুল্লাহামের বিরোধিতা করেছে কাজেই মুসলিমদের উচিত নিজের দিনের ব্যাপারে সৎ হওয়া নিজেদের ইমানি দুর্বলতা বা পালনের সক্ষমতা না থাকলে কোন একটি হুকুমকে গোপন করা যাবে না চার রসুল্লাহ সাল্লা আলাইস্লাম তার অনুসারীদের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত ছিলেন তিনি চাইতেন না কেউ অযথা বিপদে পড়ুক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 ইবন হিসাম বলেন জুস ছিল দাওস কোত্রের একটি প্রতিমা তারা তার জন্য একটি করে রেখেছিল। এই চারণক্ষেত্রে পাহাড় থেকে নেমে আসা পানি জমে একটি ক্ষুদ্র জলাশয়ের সৃষ্টি হয়েছিল জুস পানি বলতে সে জলাশয়ের পানি বোঝানো হয়েছে বলেন, আমার স্ত্রী বলল আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক জুস পক্ষ হতে আমাদের শিশুর কোনো ক্ষতির আশঙ্কা নেই তো আমি বললাম না সে দায়িত্ব আমার কাজেই সে গিয়ে কসুল করে আসলো আমি তার কাছে ইসলামের বাণী পেশ করলাম এবং সে তা কবুল করে নিল। নিল্ল বলেন এরপর আমি দাওস গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানালাম কিন্তু তারা সারা দিতে দেরি করল পরে আমি মক্কায় এসে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম হে আল্লাহ নবী দাওয়স গোত্র অশ্লীলতার মাঝে ডুবে আছে আপনি তাদের জন্য বদোয়া করুন তিনি বললেন ইয়া আল্লাহ দাওস কোত্রকে হৃদায়ত দান করুন তারপর তিনি আমাকে বললেন তুফায় কাছে দাওয়াতি কার্যক্রম চালাতে থাকলাম রসুল্লাহ সাল্লাসাল্লামের মদিনা হিজরতের পরও তা চালু থাকলো এর মধ্যে বদর ওষুধ ও খন্দকার যুদ্ধ সংঘটিত হয়ে গেল এরপর আমি রসুল্লা সাল্লাই এর উদ্দেশ্যে রওনা হলাম এ সময় আমার সাথে ছিল দাওস কোত্তের সেই সব লোক যারা আমার ডাকে সারা দিয়ে ইসলাম কবুল করেছিল রসুল্লাহাল্লাম তখন খাইবারে অবস্থান করছিলেন পরিশেষে আমি দাওয়ের সত্তর বা আশিটি পরিবার নিয়ে মদিনায় পৌঁছলাম পরে আমরা সেখান থেকে খায়বারে গিয়ে রসুল উল্লাহসাল্লা আলাইস্লামের সাথে মিলিত হলাম তিনি গণিমতের মাল থেকে অন্যান্য মুসলমানের সাথে আমাদের অংশ দিয়েছিলেন এর পরে সাহাবির গল্প আল হুসাইন রাদ আনহ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 তাকে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের বাসা পর্যন্ত পৌঁছে দিল এবং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল হুসাইন রসুল্লাহামের বাসায় গেলেন এবং তাকে বললেন আচ্ছা তোমার নামে এসব কি শুনছি বলতো তুমি নাকি আমাদের দেবতাদের ব্যাপারে আজে বাজে কথা বল তোমার বাবা তো এমন ছিলেন না তিনি তো বুদ্ধিমান এবং ভালো মানুষ ছিলেন বলেই জানি উত্তরে রসুল্লাহ সাল্লা আল্লাম বললেন শোন আমার আর তোমার বাবা তারা দুজনই চাহান্নামি আমাকে তুমি বলো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 তার ওপর তার বাবার যে হক আছে সে তা পূর্ণ করেছে এই দৃশ্য দেখে আনন্দ আর রহমায় আমার হৃদয় ভিজে উঠল বোঝাই যাচ্ছে দৃশ্যটা ছিল খুবই আবেগপ্রবণ একটা দৃশ্য এতটাই যে আল্লাহ রসুলও কেঁদে উঠেছিলেন ছেলের সামনে বাবা ইসলাম কবুল করেছে এবং ছেলে বাবাকে জড়িয়ে ধরেছে যাই হোক ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাম সাহবিদের বললেন তোমরা উঠো এবং হুসাইনকে পথ দেখিয়ে তার বাসা পর্যন্ত এগিয়ে দাও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 অন্যান্য সম্পর্কে জানতে ফেসবুক পেজ ডাবসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2 0 1 5